শ্রীমদ্ ভাগবত অনুবাদ এবং শ্রী শ্রীমদ্ শ্লোক কি বলে সত সালিশ নম্বর শ্লোক এৎপর্য আছে দুই শ্লোক সঙ্গে শ্লোক আছে না গুণ থিজঙ্গুনা মানাস্থীন মানাসীন অনুবাদ যিনি ধ্রুব মহারাজের এই আখ্যান শ্রবণ করেন তিনি তারই মতো উত্তম অধিকারী উত্তম গুণাবলী অর্জন করেন যারা যারা মহিমা শক্তি অথবা অথবা প্রভাব লাভ করতে চান এই পন্থা দ্বারা লাভ করতে পারেন আর যার চিন্তাশীল এবং সমানে আকাঙ্ক্ষী তাদের জড় জগতেই সকালে লাভ এবং প্রচেষ্টা আকাঙ্ক্ষী সকালে সব চাইতে উচ্চ পদ লাভ করতে চায় এবং সকলে এবং হৃদয়ঙ্গম খর দ্বারা মহান ব্যক্তিদের বাঞ্চিত সমস্ত উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা অনায়াসী লাভ খরচায় এই শ্লোকের উচিত নাকি এর আমি কথা বলতে পারি কেন দুই শ্লোক এই দিনে এই শ্লোকের থাট খরচা আছে চৌধুর কিন্তু প্রতি শব্দায় অনেক অর্থ আছে কথা বলে ঠিক আছে সম্বন্ধে কথা বল শ্রীম ভাগবত প্রারম্ভে বলা হয়েছে সকল প্রকাশ কৈথব ধর্ম প্রযোজিত প্রউজিত অনেক সম্পূর্ণ রূপে প্রেত হচ্ছে এই শ্রীমদ ভাগবত মানে এই শ্রীমদ ভাগবতে ধর্ম আর্থ ক্ষামা মোখ স্থান তো এই শ্লোকে শ্রী ধ্রুব মহারাজ শুদ্ধ ভক্তি প্রাপ্তি বর্ণনা করার পরে আমরা এই ফল সুখী শ্লোকে শুনছি যে ধ্রুব শ্রবণ করে থাকে তো কি হচ্ছে ব্যাস নিজের প্রতিজ্ঞ ভুল করেছে নাকি আসলে আমরা যদি এই শুদ্ধ ভক্তি কথা শুনি তো হৃদয়ের মধ্যে কামনা বাসনা থাকলেও বা শ্রবণ করা থেকে আমরা ধ্রুব মহারাজের মত সক প্রকা ভৌতিক কামনা বাসনা থেকে মুক্ত হবে কৃষ্ণ ভক্তির প্রভাবে সিদ্ধ ভক্তদের সঙ্গে ধ্রুব মহারাজ নিজেই খুব বড় আকাঙ্ক্ষা করেন সেইরকম আকাঙ্ক্ষা করা আমাদের সমর্থ নাই আমরা হয়তো একটু বাইরে বড় বাংলা বাংলা বানানো ইচ্ছা করতে পারে। কিন্তু যে আমি পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী হব সেটা আমাদের সমর্থ অচিত আমি ভারতে প্রধানমন্ত্রী হব সেটা আমরা হতে পারে আমি সব আমি জানি না আপনাদের কি স্থিতি আছে কিন্তু আমরা সকলেই ছোট লোক মনে হয় আমাদের মধ্যে কেউ যবিষ্যতে ভারতে প্রধানমন্ত্রী হবে কিন্তু ধ্রুব মহারাজের ইচ্ছা এই এই ছোট ইন্ডিয়া তো এত ছোট নেই কিন্তু রাশিয়া থেকে ছোট আছে আমেরিকা থেকে ছোট আছে এই ছোট দেশে হওয়া সেইরকম ইচ্ছে কিন্তু ভগবানের সখ দর্শন লাভ করার সাথে সাথে তার সকল ভৌতিক কামনা বাসনা একদম নষ্ট হয়ে গেল তো আমরা যদি ধ্রুব মহারাজের চরিত্র কথা বারবার শুনি প্রায় প্রকাল স্বয়ং মানে সন্ধ্যকাল দুইবার প্রতিদিন আমরা যদি শুনি তাহলে আমরা ধ্রুব মহারাজের মতো একই ফল লাভ করতে পারি যে আমরা সকাল প্রকার এবং আমরা তো এর অর্থ কি সকালবেলা সন্ধ্যা বেলা আমরা দুইবার ত্রু মহারাজের কথা শুনব ও মাঝখানে আমরা কি করবো এইসব কথা ভুল করি আমরা ভুল খরে সকাল সন্ধকালে ডিজন মনে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ উষ্ণ শ্রেণীর লোকদের সাথে ধ্রুব মহারাজে চরিত মহাৎ আজকে শবন করা লেখা আছে তো আমরা যদি কমপাকে দুই বা দিনের মধ্যে হরি কথা শুনি এর অর্থ আছে এবং মাঝখানে আমরা যা কার্যকলাপ করি সেই সব কথা শ্রবণ করে আমরা তাহলে ধ্রুব মহারাজ নারদ মনে শিলপ্রভা দেয় ব্যাসায় আমরা থেকে মুক্ত হতে পারি এবং মনে ওই সব কামনা বাসনা যা আছে ওই সকল থেকে মুক্ত হয়ে আমরা ধ্রুব মহারাজের মতো ফল লাভ করতে পারি ধ্রুব মহারাজের মতো ছিল খুব বড় রাজ্য খুব বড় রাজ্য প্রাপ্ত করতে দেয় কামনা বাসনা আছে যে আমি বড় রাজা হব না আমি চাই যে আমি আই নন্দনযি করং পতিত কৃপায় থাপঙ্কজ স্থিত ধুলি সাদৃশ বিচিন যে আমরা এই ভৌতিক সংসার থেকে মুক্ত হবে আমরা স্থান পাবো ধুলে এই ক্ষণের মতো ভগবানের ভক্ত দে ভক্ত দে ভক্ত ধুলে ভক্ত স্থান লাভ দেওয়া হচ্ছে শুদ্ধ ভক্তদের সকালবেলা ভরে উঠ হবে শীতকালেও এইবার শীতকাল তো প্রচন্ড শীত শুনেছ আমি এখানে চলাম না এবং অনেক নিয়ম পালন করতে হবে বিশেষ করে জন্য অনেক নিয়ম পালন করতে হবে ব্রহ্মচারী আমরা করি কি জন্য হির কাশিপু সেও অনেক থাপ আশ্চর্য করেছেন তার ইচ্ছা ছিল ধ্রুব মহারাজের মতো আমি সারা বিশ্বের রাজা হবো বড় ইচ্ছা ছিল সেই জন্য অথ অথ ফ দেখা যায় যে ওই ছাত্ররা পড়াশুনো করে খুব ভরে উঠে অনেকে পড়াশুনো করার জন্য স্কুল যাওয়ার আগে তো কোচিং জন্য পাঁচ বাজে ছয় খুব ভরে উঠে পড়াশুনো করার জন্য তাদের প্রাপ্য কি আছে কি জন্য করে তাদের ইচ্ছা আছে যে ডিগ্রি প্রাপ্ত করা পরে আমি ভালো চাকরি পাব। তারপর ধীরে ধীরে আমি সমাজের মধ্যে মধ্যে আমি বড় মানুষ হব সেটা তাদের ইচ্ছা আমরা ও তাপস্য করি আমাদের কি ইচ্ছা আছে যে আমরা বড় হবো না যা আমরা ছোট হব আমরা এই তো থেপাস নিচ্ছি আসলে ভক্তরা তো এইসব মনে করে তো আমাদের আনন্দ আমরা ভালো লাগে শিশির রাধা মাধব দর্শন করা মঙ্গলাতিথ কিন্তু অনলোকদের বিচারে আমরা খুব থেপাস্য করি সকলবেলায় স্নান করা শীতকালেও খুব সুন্দর ঘুম ভেঙে সাড়ে তিনটায় উঠতে হবে বাইরে লোক তো এইসব খাওখানা খাওয়াতে পারে না তারা প্রায় সাড়ে তিনটা পর্যন্ত টিভি দেখার জায়গায় থাকে আজকাল না কম্পকে বারোটা একটা পর্যন্ত এটা আধুনিক জীবন তো আমরা এইসব করি যাতে আমরা ধ্রুব মহারাজের মতো শুদ্ধ ভক্তি প্রাপ্ত করতে পারি এবং শুদ্ধ ভক্তদের চরম ইচ্ছা আছে ভক্তদের ভগবানের ভক্ত দেব ভক্ত ভক্তদের চরণে ধুলে মত বাইরে লোক এইসব বুঝতে পারে না কিন্তু ভক্তদের ইচ্ছা সব রকম ভৌতিক কামনা পাশনা থেকে আসলে অনেক বড় কারণ ভগবান অত বড় আছে যে সেই পথ ভগবানের ভক্তদের চরণে ধুলে মতো হাওয়া সেই পদ পথ এইসব প্রধানমন্ত্রী রাষ্ট্রপত্ন শ্রীমদ ভাগবত ফাটে কি কথা হলো সেই সব খবর আমরা পাই না মুখ্যমন্ত্রী কি বলছে প্রধানমন্ত্রী কি বলছে কিন্তু আমাদের কিছু রুচি নাই এসব কথা আমাদের রুচি আছে ধ্রুব মহারাজে কথা সম্বন্ধে আমাদের রুচি আছে কৃষ্ণ কথা আলোচনা করে কারণ কৃষ্ণ কথা থেকে শ্রবণ বলা এবং শ্রবণ করে থেকে আমরা কৃষ্ণকে পাই সেটা আমাদের খুব বড় ইচ্ছা আছে আমরা ভগবানকেই প্রাপ্ত করে থাকি শৃবতা কালেন না ভগবান বিশেষদেব গোস্বামী বলেন যে আমরা যদি শ্রদ্ধা সহিত সব সময় না নিত্য কম্পকে এক দুই বা দিনের মধ্যে হরি কথা ফল হবে যে কালে না মনে অনেক সময় পরে না খুব শীঘ্রই ভগবান আমাদের হৃদয়ের মধ্যে বসবে প্রবেশ করবে তো ভগবান সকলে হৃদয়ের মধ্যে বিজমান আছেন কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না আমরা সাক্ষাৎকার করি না না যে ভগবান সকলে হৃদয়ের মধ্যে আছে কিন্তু আমরা যদি বাবা বা হরি কথা শুনে তাহলে ফল হবে যে আমরা হৃদয়ঙ্গম করতে পারি যে ভগবান হৃদয়ের মধ্যে আছে বাইরেও আছে বাহে নৃসিংহ হৃদয়ে নৃসিংহয় আমি তথ নৃসি নৃসিংহ ভগবান সব জায়গায় উপস্থিত আছে আপ। তিনি হচ্ছেন আমাদের রক্ষক ফালক আমাদের পরম বন্ধু তো এইভাবে কৃষ্ণ নৃসিদেবের স্মরণ করে অভক্তরা খুব বড় পদ প্রাপ্ত হলেও চিন্তা মাফারিমাই আমি থাকে যেমন সব বড় মুখ্যমন্ত্রী এইখানে খুব চিন্তিত আর এই পশ্চিমবাংলায় এখানকার মুখ্যমন্ত্রী খুব চিন্তা করছে মনে হয় কারণ বুঝছেন যে তার সময় প্রায় হয়ে গেল তো সেটা ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে অসুর দেহ এই মুখ্য লক্ষণ আছে যে তার সবসময় চিন্তে খুব চিন্তা ও ও আমার কি হবে কিন্তু ভক্তদের কোনো চিন্তা নাই তারা বুঝে যে ভগবান আছেন ভগবান আমাদের রক্ষা করেন ভগবান আমাদের ফরম ইথাইশি আছেন আমাদের কি চিন্তা আছে আমরা সারজীবনে হরি কীর্তন করি হরি হারিকথা শুনি এবং দেহ রক্ষার সময় আমরা ভগবানের ধামে যাব। সেখানে ভগবানের সেবা কর আমাদের কি চিন্তা আছে কোনো চিন্তা তো এই কিছু ফলশ্রুতিতে ব্যাসে যে দেখছেন যে সব কথা শোনা থাকে বৌদ্ধিক ফল ও পাওয়া যায় কিন্তু সেই সব কথা শুদ্ধ ভক্তের যে জন্ম কারণ অধিকাংশ লোকেরা মন দূষিত হচ্ছে তারা বুঝতে পারে না শুদ্ধ ভক্তি কথা কি হরে কৃষ্ণ মহারাজ কি যায় হরে কৃষ্ণ তারা বুঝতে পারে না যে শুদ্ধ ভক্তি কত বড় আছে সেজন্য যাতে তার আগ্রহী হবে এই শুদ্ধ ভক্তি কথা শ্রবণ করার জন্য এই রকম ফলশ্রুতি দেওয়া হয় তো হরি কথা শুনে তার থেকে তুমি বড় হতে পারে ধনী হতে পারে যশবান হতে পারে কিন্তু আমরা যদি শুদ্ধ ভক্তদের সঙ্গে হরি কথা শুনি তাহলে এইসব ভৌতিক ঘিন্নচ কামনা বাসনা আর বেশি দিন থাকবেন। আমরা অনেক অনেকবার দেখেছি যে জন্য ভক্তদের সঙ্গে করে তো তার ফলে তার খুব শীঘ্রই ওইসব ভৌদ্ধিক কামনা ছেড়ে জীবনে লক্ষ্য গ্রহণকারী করে শুদ্ধ বক্তি প্রাপ্ত করে তো সেই জন্য আমরা বারবার এইসব হারিকথ শুনি এবং যাতে অনের যারা যাদের ভাগ্য উদয় এখন পর্যন্ত হলো না যাতে তারা ও ভাগ্যবান হবে সেই জন্য আমরা কি করি কি করি কৃষ্ণ ভক্তি প্রচার বিশেষ করে শিলপ্রভা দেয় এই আয়োজন আছে শিলপ্রভাতে দিব্য গ্রন্থ বিতরণ করা এর থেকে বড় প্রচার বৃহন্দ্রদণ্ড আপনারা সবাই জান মায়াপ থেকেই অনেক অনেক শিলপ্রভা বই বিতরণ হচ্ছে শিলপ্র এই কৃষ্ণ গৌরবাণী প্রচার করা উচিত কারণ এখান থেকে মহাপ্রভু তিনি নিজে তার প্রচার শুরু করেছেন মহাপ্রভু গয়া থেকে ফিরে এসে তার আগে কৃষ্ণ প্রেম হয়ে দিন রাত কৃষ্ণ কীর্তন করম্ভ করল তো চৈতন্য মহাপ্রভু এই মায়াপ থেকে তার কৃষ্ণ ভক্তি প্রচার শুরু করেন এবং তিনি তার ভবিষ্যৎ বাণী দিয়েছেন আপনার সবাই জানেন পৃথিবীতে আছে যত নাগর আদিগ্রাম সবত্র প্রচার হইবে মহান সেই জন্য হরে কৃষ্ণ ধ্রুব মহারাজের মত দৃঢ় হম কৃষ্ণ ধ্রুব মহারাজের মতো দৃঢ় তো আমরা শুনেছি ভগবতু কিহত্র মানে সেই রকম ভক্তি যা কোন রকম বিঘ্ন সেটা থামতে পারে না সেই রকম ভক্তি হওয়া তো সেই রকম দৃঢ়ত সেই রকম ভক্তি নিষ্ঠ আমরা দেখছি মূর্তিমান আছে তো সেই রকম নিষ্ঠা নিয়ে আমাদের এই সখ কৃষ্ণ ভক্তি প্রচা করে দরকার তো মায়াপ থেকে এই কৃষ্ণ ভক্তি প্রচার সারা পৃথিবীতে করা হয় সেই জন্য শিলপ্রভুপাত এই মায়াপ ফেস্টিভাল স্থাপন করেন যাতে দেশ বিদেশ থেকে সব ভক্তরা গঙ্গা স্নান করবেন ধ্রু মহারাজের কথা শুনে তো আর বিশেষ রকম উৎসাহ ফেয়ে আবার নিউ ইয়র্ক লন্ডন সিডনি সব জায়গায় গিয়ে জীবিত হয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করবেন তো আমরা ইচ্ছা করি শিলপ্রভাদে ইচ্ছা আছে যে এই বড় মন্দির নির্মাণ করার পরে তো মায়াপ তো সার পৃথিবীতেই খুব প্রসিদ্ধ হবে এবং দেশ বিদেশ থেকে প্রতিদিন মায়াপ ফেস্টিভ্যালে মতো অতলগ আসবে মায়াপুর চন্দ্র শ্রী ছইচন্দ্র মহাপ্রভুর দর্শন জন্য। তো এই কনসিদ্ধি তো সারা পৃথিবীতে হচ্ছে না সারা পশ্চিম বাংলায় আছে তো সব কম সব বেঙ্গালী লোক জানেন যে মায়াপুর আছে খুব সুন্দর মন্দির আছে সেখানে সারাদিন কীর্তন হয় রাধা মাধব দর্শন সারে সারদিনে এইসব সুন্দর ব্যবস্থা আছে দর্শনের জন্য তো লোকেরা এখন জানে। এবং এই অনেকে এখানে আসেন যারা এই নিজে আসেনি তারা জানেন অনেক থেকে কি মায়াপুর খুব সুন্দর প্রকল্প আছে কৃষ্ণ ভক্তির জন্য তো এইখ লোকেরা কিছু প্রস্তুত আছে বই বিতরণ করার জন্য এই শ্লোকে আমরা শুনেছি যে ধ্রুব মহারাজ কথা শোনা থেকে আমরা দ্রুব মতো শুদ্ধ বাক্তি লাভ করতে পারে তো শুধু নিজের জন্য ভক্তি কর্তা নেই তো এই চিন্তা আছে মহাপ্রভুর চিন্তা ছিল যে এই সব হলো মূর্খ হলো তো তাদের কোনো রুচি ভক্তিতে তারা কি করে কৃষ্ণ ভক্তি পাবে তো হরিদাস ঠাক উত্তরে মহাপ্রভুর প্রশ্ন উত্তরে হরিদাস ঠাকুর বলেন যে পশু ফকি কীট আদি বলে কৃষ্ণ নাম থার ও তো নাম শুনলে এই সব রকম কীট পতঙ্গি পশু পথর কৃষ্ণ ভক্তি লাভ করত মহাপ্রভুর কৃপায় পথর তো ভক্তি লাভ করে গুণ গাতে হরেন এত প্রভাব আছে তো সেই জন্য সংকীর্থন হচ্ছে প্রচার শিলভক্তি সার ঠাকুর বলেন যে নিয়ে হরি কীর্তন হরিনাম করে থেকে আরো বড় উপায় আছে কীর্তন করার জন্য তো দিব্য সাহিত্য বিতরণ করে তো এই কন মায়াপ হচ্ছে দিব্য পুস্তক এই রাজধানী আছে না ভারতের রাজধানী এবং পৃথিবীর হারিব বলছেন কেন মায়াপ হাওয়ার রাজধানী না ঠিক আছে তো দেলিকে অভিনন্দন দাও কিন্তু যাতে মায়াপ সব ছাইতে বড় আপনাদের প্রয়াস করে বিশেষ করে বেঙ্গলের মহাপ্রভু বাণী গ্রহণ করা উচিত না তারা জানেন মহাপ্রভুকে দলিতে গেলে ছ মহাপ্রভু প্রসঙ্গে কত বলে তো লোকের কি জানেন ছ তার জানে না বুঝেনা দিল্লিতে ভীমা প্রভু আপনারা সব জানেন ভীমা আমাদের গুরু ভাই খুব লম্বা আছে কিছু আলাপ আলোচনা করেন এবং যে কৃষ্ণা কৃষ্ণা আছে এক ব্যক্তি আছে কৃষ্ণা বছর আগে এইখানে উপাস আমি জানি হয় খাল খাথাই আজকাল কিন্তু দেলিতে অনেক হিন্দু বাড়িতেই দেখা যায় যে কিছু ধর্মিক জিনিস নাই কোনো ফিকচার নেই ভগৎগীতের অনেক কিছুই নেই এবং নামও আছে কৃষ্ণের সম্বন্ধে ধর্ম সম্বন্ধে তো তার কি জানে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে কিন্তু এই এইখন পর্যন্ত কলকাতায় কি আছে আমি ঠিক মতো জানি না কিন্তু এই এই পশ্চিম বাংলায় বাংলাদেশে গ্রামে তো ছোটবেলা থেকে সকলে কিছু পূজা করে ঘরে ভগবান না খালিয়ার ছবি রাখে না এই পরমহংস যাদের নাম আমরা এখানে বলব কিছু কমপক্ষে কিছু বিশ্বাস আছে ধর্মে এবং সবাই জানেন মহাপ্রভু মহাপ্রভু খেয়ে আছে তারা জানে না সব বেঙ্গলে জানেন ঠিক মতো জানেন না সেই জন্য আমাদের শিলপ্রভুপা দে বই বিতরণ করা উচিত যাতে তারা ঠিক মতো জানে যে মহাপ্রভু হচ্ছেন ভগবান তিনি আসল ভগবান হচ্ছেন বেঙ্গলের নতুন মনগড় ভগবানকে খুব মানে কিন্তু মহাপ্রভুর বাণী কি আছে এ সকলে দুর্লভ মানব জন্ম সফল হতে হতে পারে যে মানব জীবনের উদ্দেশ্য শুধু আমাদের দাবি মানতে হবে বলো না মানব জীবনের উদ্দেশ্য আছে কৃষ্ণ দাবি মানতে হবে এই কথা মেনে তো চলেরা জানে না সেই জন্য এই শিলুপ্রবাদে সকল গ্রন্থ ফাট করে এবং এই সব কথা শ্রবণ করে আমরা যদি প্রকৃত পক্ষে মহাপ্রভুর অনুগামী মহাপ্রভু ভক্তরা হতে চায় তো আমরা ও অনুপ্রাণিত হাউর উচিত এই সকল জ্ঞান পরিবেশন কর লোকের জানে না মায়ামুগ্ধ জীব নাহি কৃষ্ণ সত জ্ঞান তথাপি কৃষ্ণ কহলে এইসব বেদ পুরাণ কৃষ্ণ ব্যাসদেব রূপে এইসব শাস্ত্র রচনা কর কি জন্য যাতে লোকেরা আমরা সকল আজ্ঞানী লোকেরা যারা অজ্ঞানী আছে তো এইসব ভক্তি তত্ত্ব জ্ঞান পেয়ে তাদের সফল করতে পারে তো যে সকল বেলা সন্ধ্যায় হরি কথা শ্রবণ করা উচিত এবং এর থেকে আমরা পারম ফল লাভ করতে পারি তো এখানে এসে মায়াপড়ে বিশেষ করে যারা এখানে ধাম করে তো সব সময় মনে কর উচিত আমরা কি জন্ম এখানে আমরা এখানে এসেছি তো এখানে আমরা অভক্তিও করতে পারি এখানে আমরা কাম ক্রোধ লোভ সব বাসনা পোষণ করতে পারি এখানে কিন্তু যে আমরা এখানে এসেছি ভক্তি করার জন্য সব সময় মনে রাখা উচিত যদি কিছু খালি সময় থাকে তো আমাদের কি করা উচিত শিলপ্রপাত সৎস্বরূপ মহারাজ এক একঠি লিখেছেন যদি কিছু খালি সময় থাকে আমার বয়সর আমাদের মধ্যে লোকজন ভক্ত শিলপ্রবাদে সখ উঠতে আমাদের মধ্যেই শিলপ্রবাদের সখ বই পড়েছে ভগবত গীতা ভক্তিগ্রস অত সিন্ধু শ্রীমৎ ভাগবত চৈতন্য চরিতামের সব ছোট বয় কেউ আপনার সবাই ফলেছেন কি হ্যাঁ সেটা আমি বলছি না আমি জিজ্ঞেস করছি সকল বই পড়ে তো সকল বই ফর উচিত সব ফড়ুন সময় নষ্ট করেও না সময় থাকলে এই তো বাজে কথা বলো না আমরা যদি না তো ধ্রুব মহারাজ খেয়ে আছে প্রহাদ মহারাজ খেয়ে আছে কৃষ্ণ খেয়ে আছে তো যাতে আমরা ঠিক মতো জানতে পারে ব্যাস এত কষ্ট করে এই সকল সকল গ্রন্থ রচনা কর শিলপ্রপাত তো এই তো কষ্ট করে বৃদ্ধ বায় সারা পৃথিবীতে এই প্রচার করে সময় রাত্রে এই তো বিশ্রাম করেন নাই শুধু শুধুমাত্র দুই ঘন্টা তারপর উঠলেন এবং এই সব বই আসলে লিখেছেন আর বলেছেন এবং তারপরে ওই সকল বাক্য ওইসব লিখেছেন তারপর ওইসব এইক এবং তারপরে আবার শ্রীমদ ভক্তিচর মহারাজ এইসব অনুবাদ করেন তো অনেক উত্তম ভক্তদের খুব প্রয়াস করা ফল হচ্ছে যে আমরা এই সকল গ্রন্থ পড়তে পারি পড়ুন এবং বিতরণ করুন এই আমার আবেদন হরে কৃষ্ণ কারো প্রশ্ন যদি থাকে জিজ্ঞেস কর বই বিতরণের মূর্তি স্বরূপ বই পড়তে হবে ধ্রুব মহারাজের চরিত্র প্রহাদ মহারাজের চরিত্র সব কিছু আমরা পড়তে পারে। মহাপ্রভু বিশেষ করে ধ্রুব এবং প্রলাদ মহারাজের চরিত্র গদাধা পণ্ডিত পন্ডিত না ভগবতাই আছে গদাধা পণ্ডিতকে রাধা এবং চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহ মহাপ্রভু প্রতিদিন বাস করার সময় পণ্ডেদের কাছে গিয়ে গোপীনাথ তার থেকে শ্রীমৎ ভাগবত কথা শুনেছে। এবং মহাপ্রভু বার বিশেষ করে ধ্রুব মহারাজ এবং প্রলাদ মহারাজের চরিত্র শুনেছেন তো আমরা জানি যে রাত্রে মহাপ্রভু স্বরূপ দামোদর এবং রায় রামান রাধা খ্রিস্টেম সকল শ্রীমৎ ভাগবত এবং বিশেষ করে ধ্রুব এবং প্রলাদ এই দুই প্রখান শুনেছেন তো এই বুঝতে হবে যে এই ধ্রুব চরিত্র বিশেষ করে গুরুত্বপূর্ণ আছে কারণ আমরা সকলই বদ্ধজীবী আমরা ধ্রুব মহারাজের মতো আমাদের হৃদয়ের মধ্যে অনেক কামনা বাসনা আছে তো আমরা যদি বারবার ধ্রুব চরিত শুনি তো আমরা ধ্রুব মহারাজের মতো এই সকল ভৌতিক খলুস থেকে মুক্ত হতে পারে এবং শুদ্ধ শুদ্ধ ভক্তি প্রাপ্ত করবো তো এর অর্থ হচ্ছে না যে আমরা শুধু ধ্রুব চরিত্র শুনবো না সকল কথা শুনতে হবে এবং শিলপ্রে এবং সকল আচার্যদের আদাস অনুসারে আমরা সকল শ্রীমৎ ভাগবত পাঠ করে কিন্তু এর থেকে আমরা বুঝতে পারি যে বিশেষ করে যাদের হৃদয়ের মধ্যে অনেক খামলা বাসনা আছে এই প্রকা আপ আছে সেই তো উত্তর প্রশ্ন কি উত্তর আছে হরে কৃষ্ণ তো প্রশ্ন তো কি বাসনা হ্যাঁ কি বলছে আমরা সেই রকম তেপাস করতে পারিনি আমাদের তেপাস্য হচ্ছে হরি কৃষ্ণ কীর্তন করে সেটা মহাপ্রভুর কৃপা হম হুম। তো ধ্রুব মহারাজে কামাল ক্ষয় হলো শুধু নাই তো রাশি ছিল না কিন্তু তার কামান বাসনা তো ক্ষমে গেল না আরো বৃদ্ধি হলো তো তার কামান বাসনা ক্ষয় হলো ভক্তি বলে এবং নারদমণির কৃপা বলে দ্বারা তো যাতে আমরা ইন্দ্রের চুক্তি করবো না সেই জন্য আমরা লোকেরা থস্য গ্রহণ করে কিন্তু তার দ্বারা একটু কমে যায় কিন্তু করে। তো কি করে লোকের সকল কামনা বাসনা থেকে মুক্ত হতে পারে কিভাবে চিত্ত সম্পূর্ণ শুদ্ধ হতে পারে তো ধর্ম পালন করে থেকে কর্মকাণ্ড পালন করে থেকেই তো কামনা বাসনা হয়ে যায় না জ্ঞান থেকে ক্ষম হয়ে যায় না তোরা বা ভাস্কর সুখদেব গো স্বামী বলেন যে কাম মার্গ দ্বার জ্ঞান দ্বার চিত্ত সম্পূর্ণ শুদ্ধ হতে পারে না শুধুমাত্র শুদ্ধ ভক্তি সাধনা করা থেকে শুদ্ধ ভক্তি বলে এবং ফলে সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায় এবং সকল কামনা হয়ে যায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সেজন্য নারদমণি বলেন যে ওইস্বার্থ থাকে সেই শ্লোক আছে হরিসা তথা কিং না যদি আমরা সব সময় ভগবান কে উপলব্ধি করি সাক্ষাৎ অনুভব করি তথ্য করা দরকার নেই এবং আমরা থাষ্য থেকে সেই ফল পাই না সবসময় ভগবানের দর্শন কর তথ্য ফাষ্য থেকে খর থেকেই কি লাভ মানে আমরা যদি শুদ্ধ ভক্তি প্রাপ্ত করেছি তথ্য ফস্য খরো কোন দরকার এবং যেহেতু থেকেই শুদ্ধ ভক্তি প্রাপ্ত হয় না সেই জন্য খরো দরকার তো সিদ্ধান্ত হচ্ছে যে বড় তেপাস্য করি এই তপস্যা আছে সকালে উঠ মঙ্গল আরতি যাও সার নিয়ম উপায় করছে হারিনাম তপস্য তো নাই হরে নাম হরে streva na streva na streva না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে এই কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়ে সবে হইতে সর্বসিদ্ধি হইবে সবা সর্বক্ষণ কহ নাম বিদি নাহ ধ্রুব মহারাজ খুব তুপস্য করেছেন তার ইচ্ছা ছিল বড় রাজ্য প্রাপ্ত কর কিন্তু নারদ মনে কৃপায় তো শুদ্ধ ভক্তি প্রাপ্ত করেছেন তো ফসে থাকেন নারদমুনে কৃপা থাকে হরে কৃষ্ণ